কোরআনে কারিমের একশো চোদ্দোটি সূরার মধ্যে অনেকগুলো সূরার নাম আম্বিয়া আলহিমুসালামের নামে নামকরণ করেছে। এই পৃথিবীতে আম্বিয়া আলহিমুসাল্লামের সংখ্যা কত এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার আমরা ইতিপূর্বে এই বিষয়টি আলোচনা করেছিলাম যে মানুষের বা ইসলামী শরীয়তের বা কোরআন সুনার যে কোনো বিষয়ে কোনো মতান্তর হলে একতালাপ হলে একতালাফ হয় কখন যখন কোনো বিষয়ে সরাসরি নির্দেশনা থাকে না তখন সেখানে মতান্তর হয় সরাসরি যে বিষয়ে নির্দেশনা থাকে সেই বিষয়ে কোনোদিন মতান্তর হয় না যেমন ধরেন নামাজ কয় পাঁচ ওয়াক্ত মতান্তরে সাত ওয়াক্ত এরকম আছে কেননা এখানে এই ব্যাপারে স্পষ্ট কোরআনে কারিমের আয়াত এবং অসংখ্য মতামাতের সহি হাদিস বিদ্যমান সুতরাং এখানে আর মতান্তরের কোন ইসলামের যেগুলো সরাসরি কোরআনে কারিমের আয়াত এবং সোহি হাদিস দ্বারা প্রমাণিত এগুলাতে কোনো মতান্তর নাই যে বিষয়গুলোতে স্পষ্ট নাই যেমন মেরাজ मेहर क्या मतान मैसे महर रमजान मासे क्यों महारम मासे सावाल मासे यर क्यों मतानर कारण हल नबी सल्लासम हादीसे बोल मेहरज अमुक मासे যদি নবী সাল্লাহাম স্পষ্ট বলে দিতেন অমুক মাসের এত তারিখে আমার মেরাজ হয়েছে তখন আর এখানে বলেন নাই বা কোন তারিখে আপনার ম্যারাজটা হয়েছে বলে আমরা এখন সবে মেরাজ পালন করার জন্য এত পাগল হয়ে যায় সাহাবাইকার জিজ্ঞাসা করলেন না কেন সাহাবাইকেরাম রেদানুল্লাহ আলহিম তাদের মাথায় কোনোদিন আসে নাই যে সবে মেরাজ পালন করতে হয় সবে মেরাজ পালন করতে হয় এই পালন করার বিষয়টা তাদের মাথায় কোনোদিন আসে নাই এই জন্য সাহবাইকেরাম কোনোদিন নবী সালামকে জিজ্ঞাসা করেন নাই যে সবে ম্যারাজটা কোন দিন হয়েছে আমরা একটু ওই রাত্রে নকল নামাজ করবো আবাদত্বন থেকে করবো আমাদেরকে একটু তারিখটা জানাইবেন এই প্রশ্নটাই তারা করেন নাই এই এখানে অসংখ্য মতান্তর নবী সাল্লা জন্ম কয় তারিখে এটা নিয়ে অসংখ্য মতান্তর কেন মতান্তরিসাম সাহবাইকেরা মধ্যে সালামকে জীবনে কোনোদিন জিজ্ঞাসা করলেন না যে ইয়ারসুল্লাহাম আপনার জন্ম তারিখটা কোন দিন আমরা একটু সেদিন বার্থডে পালন করবো আমরা একটা বড় কেক আনি মোমবাতি জেলায় আরো যা করার আমরা একটু করতে চাই বা আমরা কিছু করবো না আপনার জন্য একটু দোয়া করবো এই প্রশ্নটাও সাহবাই নী সালাম আম্বিয়া আলিহামসালামের সংখ্যা নবীর সংখ্যা এটা কি বিষয় নাকি সাধারণ বিষয় এটা একটা ইমানের মতো গুরুত্বপূর্ণ বিষয় ইমানের আরকান কয়টি আরকানুল ইমান ছয়টি ছয়টির মধ্যে চতুর্থ যে আরকানুল ইমানটা সেটা হলো আল ইমান বীর রসুল আল্লাহ রসুলদের প্রতি ইমানের একটি বিষয় এটা কিন্তু যে সে বিষয় না আর ইমানই বিষয়ের ব্যাপারে মূলনীতি হল ইমানের যে কোনো বিষয় সরাসরি স্পষ্ট কোরআন কারিমের আয়াত থাকতে হবে অথবা নবীন এটা ব্যাখ্যা করে দিলেন সেটা ইবনে আব্বাস মতো সাহাবি হন বা আরো বড় সাহাবি হন যিনি হন কারো ব্যাখ্যা ইমানি বিষয় হয় না আকে বিষয় হয় না আবার কোন দুর্বল হাদিস সেটা ইমানি বিষয় হয় না তাহলে কত এটা কোরআনে কারিমের প্রথম থেকে শেষ পর্যন্ত আল্লাহ সুবাহ এতগুলো আয়াত করলেন যে আমি পৃথিবীতে এতজন নবীর ফাটাইছি এই কথা আল্লাহ পাক এই সংখ্যাটা আল্লাহ সুবান জানান নেই নবী ইসলামের যতগুলো সহি হাদিস আছে কোন হাদিসে নবী সাল্লাম संख्यार ग्रंथ आदीसर गिफारी रदी अल्लाह सलाह थे ओ हदीसर मध्य गिफारी अल्लाह रसुलिज्ञासा कर रसुल नबिरस कत নবিসালাম বলছেন নবীদের সংখ্যা এক লক্ষ চব্বিশ হাজার রাসুলদের সংখ্যা হাদিসটা তেরো জন দুর্বল হাদিস। এখান থেকে এক লাখ চব্বিশ হাজারের দলিল হল এই হাদিসটা কিন্তু হাদিসটা দুর্বল হাদিস সুতরাং দুর্বল হাদিস দিয়ে ইমানি বিষয় বিশ্বাস স্থাপন করা যাবে আর দুই লাখ চব্বিশ হাজারের বিষয়টা হলো সম্পূর্ণ জাল হাদিস দুই লাখ চব্বিশ হাজার এটা কোন এক লাখ রাম গবেষণা করে বলছেন যে এই হাদিসটা দুর্বল হাদিস দইফ হাদিস কিন্তু দুই লাখ কোন হাদিসের কিতাবেই আসা নাই এটা ইসরায়েলি রেওয়ায়তের মধ্যে আছে ইহুদিদের বিভিন্ন জায়গায় আছে দুই লাখ আমাদের মধ্যে এসে এক লাখ চব্বিশ হাজার হবে নির্দিষ্ট নেই আল্লাহাক অসংখ্য নবিরাসুল পাঠিয়েছেন আল্লাহ সুরা ফাতে চব্বিশ নম্বর আয়তাল্লাপাক এমন কোন জাতি পৃথিবীতে ছিল না যে জাতির কাছে আমি নবির আসুল ফাটাই অসংখ্য নবিরাসুল আল্লাপাক আবার ওই নবিরাসুলের মধ্যে থেকে আল্লাহাক কিছু কিছু নবিরাসুলের বর্ণনা আমাদেরকে দিয়েছেন কিছু কিছু নবিরাসুলের বর্ণনা আমাদেরকে দেন নাই আল্লাপাক বলে দিয়েছেন বিন আলাইক। ওই কত মধ্যে অগণিত এটা সংখ্যা আমাদের জানা দরকার নাই এই জন্য আল্লাহ আমাদেরকে জানান পুরানে কারিমে কতজন নবীর নাম আছে পঁচিশ জন পঁচিশ জন নবীর নাম আল্লাহ সুবাহ আমাদেরকে জানিয়েছেন আর বাকি নবিরসুলের নাম আল্লাপাক আমাদেরকে জানান এই পঁচিশ জনের মধ্যে না বলছেন মা আদ্রি আজ নবীন আমলা ওজাইর কি নবী ছিলেন কিনা এটা আমি জানিনা সুতরাং ওজাই কিন্তু পঁচিশ জনের অন্তর্ভুক্ত নয় তারপরে শীষ নামক একজন নবীর কথা পাওয়া যায় যেটা কোরআনে নাই একটা হাদিসে আছে কিন্তু হাদিসটা দুর্বল সুতরাং দুর্বল হাদিসের উপরে ভিত্তি করে শীস শীশ আলাইহিসালাম বা শীশ নামে কোনো নবী এই নবীরও আমরা বিশ্বাস করতে পারি না যে তিনিও নবী কিন্তু এই ব্যাপারেও কোন সুস্পষ্ট দলিল নাই অর্থাৎ পঁচিশ জন নবীর নাম আল্লাহ সুবাহ আমাদেরকে জানিয়েছে এই পঁচিশ জনের মধ্যে আবার অনেক নবী আছেন যাদের ঘটনা আল্লাহ কোরআনে কারিমে অসংখ্যবার বর্ণনা করেছেন যেমন নু আলাই আলাই ইব্রাহিম আলিমাম ইসা আলাইলাম হুদ আলাইব আলাই আবার কিছু কিছু নবী আছেন এদের নাম আল্লাপাক শুধু সংক্ষেপের নামটা জানাইছেন এদের আর কিছু জানান নেই যেমন জুল কিফল আলাইহিসালাম আল ইয়াসা আলাই ইদ্রিস আলাইলাম এদের ব্যাপারে বিস্তারিত আল্লাহাক কিছু জানান নেই কিছু কিছু নবীর নামে আল্লাপাক কোরআনে কারিমের অনেকগুলো সুরার নামকরণ করেছেন যেমন সুরা ইব্রাহিম সুরা নোট তারপরে সুরা হুদ সুরা ইউসুফ তারপরে ইনুস এরকম অনেক নবীর নামে আল্লাহ সবান অনেকগুলো সুরার নামকরণ করেছেন ঠিক একইভাবে মোহাম্মদ রসুরাহ সাল আলহিসাল্লামের নামেও আল্লাহ আল্লাপাক একটি সুরা नामकरण कर नाम, से। नाम हो लो सूरा मुहम्मद नबी सलम क्या मूल नाम हलो दुईटा असंख्य नाम आरोप मूल नाम हलो मुहम्मद आहमद पुरान कारिमे दुटा नामने कारिमे मुहम्मद सूरा मुहम्मद ইসা আলহিসাম বলছিলেন যে আমার পরে একজন নবী আসবে যার নাম হবে আহমদ তাহলে এই দুইটা হলো মূল নাম এবং আহমদ আর বাকিগুলো হল সিফাতি